بسم الله الرحمن الرحيم. الحمد لله رب والصلاة والسلام على سيد المرسلين, نبینا محمد সমিম আলমদুল মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদাম নাজী মোহাম্মদ আলোচনা শেষ হয়ে যাবে এবং সবগুলির এম রেকর্ড হচ্ছে সিডে পাবেন সেই ব্যবস্থা হচ্ছে এই দুইটি অধ্যায় হয়ে গেলে সম্পূর্ণ হয়ে যাবে ইনশা বাকিগুলি সব প্রস্তুত হয়ে গেছে তো এই জন্য এই অধ্যায়গুলির ব্যাখ্যা করে শেষ করে দেব কিতাবোহিত এমন একটি গুরুত্বপূর্ণ কিতাব যে সারা বিশ্বে যে সব যেসব এবং বিদাত রয়েছে সেগুলি সম্পর্কে ভালো জ্ঞানের জন্য এই কিতাবে যে কোরআনী আয়াতগুলি এবং নবিস্লামের হাদিস সাহাবাই কেরামের আসার রিবায়ত বর্ণনা এবং আইম্মাই কেরামদের উক্তি রয়েছে এছাড়া আর কিছু নেই কোরআনের আয়াত হাদিস এবং তার ব্যাখ্যায় আমিমা কেরাম যা বলেছেন তো আমাদের দেশে যেসব শির বিদাত তার জন্য এই কিতাবত্তা হিদের ব্যাখ্যা জরুরি অনবাদ আছে বা ব্যাখ্যা এর চলে এসছে কিন্তু একজন মানুষ যতক্ষণ পর্যন্ত বিস্তারিত ব্যাখ্যা না শুনবে শুধু পড়ে বিদ্যা শেখা যায় না নিজে পড়ে যদি বিদ্যা শেখা যেত তাহলে ওস্তাদের প্রয়োজন হতো না শিক্ষকের প্রয়োজন প্রয়োজন হতো না ময়ালের প্রয়োজন হতো না মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি জামিয়া এসবের ইসলামী প্রতিষ্ঠান প্রয়োজন না। কিন্তু এটা জরুরি সুতরাং সেই ব্যাখ্যাগুলি যদি এখানে ভালো করে শোনেন অথবা যে রেকর্ড হচ্ছে সেগুলি শোনেন এবং তার সাথে কিতাবটি পড়েন তো আপনার জন্য পুরো ক্লিয়ার হয়ে যাবে আর এটি খুব পরীক্ষিত জিনিস নিজে পরীক্ষা করে দেখবেন আপনি কিতাবটা পড়েন ওর হয়তো চার আনা ছয় আনা বুঝলেন আর তো আল্লাহ এখানে বলছেন যে মানুষ আল্লাহ সম্পর্কে ভুল ধারণা রাখে যে ভুল ধারণা হচ্ছে জাহিলি যুগের ধারণা অন ধারণা বা অমুসলিমদের ধারণা এই আয়াতটি রয়েছে সুরে আল এমরানে আয়াত নম্বর একশো লেখক রহমতুল্লাহ আলাই এই আয়াতটি দিয়ে এবং তার সাথে আরেকটি আয়াতুল ফের আয়াত নম্বর ৬ দিয়ে অধ্যায় কয়েম করেছেন যে আল্লাহ সম্পর্কে ভুল ধারণা রাখবে না ভ্রান্ত ধারণা রাখবে না অন ইসলামিক ধারণা রাখবে না খারাপ ধারণা রাখবে না বরং আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবে যে কোনো ক্ষেত্রে আল্লাহ ফক্রবুল আলমিনের نام کھے اللہ پاکر گنابل رب پکربل عبادت بندگیر کھیت اللہ فکربل آلمین دان کللہ کا دلین کاؤکی دلین کم دلین, دلین، چاہیے बुल आलमी समय मुस्लिम मोहम्मद के विजय दान कर आरोप कख পরাজয় দিয়ে থাকেন কখনো আল্লাহ ফাকর বলেন তাদেরকে হারিয়ে দেন তো এসব ক্ষেত্রে অনেক সময় মুসলিম যখন লাঞ্ছিত মুসলিম যখন হয়তো পরাজিত তখন ভুল ধারণা হইতে পারে বিশেষ করে যাদের অন্তরে দুর্বলতা ইমানের আছে মুনাফেতে আছে তারা তো সুযোগও নেবে যে দেখো ইসলাম ইসলাম করে করবে কি দেখো এত ইসলাম করলে এত নামাজ এতকে যে হার এত কিছু করলে কিছু তারপরে তো কি অবস্থা তো এইভাবে এটি হচ্ছে মোনাফিকের লক্ষণ মুনাফিকরা তাই করতো নবী কর্মী সাল্লা সাহাবাই সাথে শুরু হল ইসলাম যেমন শক্তিশালী থাকে শক্তিশালী থাকলে তারা খুলি বিরুদ্ধে বলছে তখন তার মোনাফেক হওয়ার প্রয়োজন নেই যারা ইসলামের ক্ষতি করবে তারা যদি দেখে যে আমরা নিজেরাই শক্তিশালী তাহলে তারা তার মাথা উঠিয়ে কথা বলবে তাহলে খোলাখুলি কথা বলবে কাফের মুশরেক বেদিন হয়ে আর মুনাফেক আত্মগোপন করে ইসলামের ক্ষতি করে আত্মগোপন করে ইসলামের ক্ষতি করে তখনই যখন দেখে যায় ইসলাম বড় শক্তিশালী মোনাফিক পাওয়া যাবে কাফের দেশে মুনাফেকের হবে লিখতে হবে তা কোলা খুলি কিন্তু মুনাফেকরা মুসলিম সমাজ আছে যারা ভিতর ভিতরে থেকে ইসলামের ক্ষতি করে থাকে নিজে ইসলামের লেবাস পোশাক পরে আছে ইসলামের নিয়ে আছে। অনেক সময় ইসলামের নাম দিয়ে ইসলামের দোহাই পেড়ে কথা বলছে কিন্তু তারা মুনাফা ইসলামের ক্ষতি করে থাকে সুযোগ পেলে ইসলামের ক্ষতি করবে সুযোগ পেলে অমুসলিমদের সাঁত দেবে তো আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ সম্পর্কে তারা আল্লাহ সম্পর্কে ধারণা রাখে গাই হক সত্য ধারণা নয় মিথ্যা ধারণা হক ছাড়া অন্য ধারণা হক ছাড়া হকের বিপরীত হচ্ছে বাতিল सत्यार विपरीत हम्याारणाइसाम आल्ला सम्पर्णा होते धारणा रखे ना भ्रांत धारणा रखे ये धारणा राखे, रा रा? राखे।, राखे मुनाफिकरा মুনাফিকরা এই ধারণা অনেক দুর্বল ইমানের মুসলিম হয়ে যায় আল্লাহ করেছেন বিষয়ে কি আমাদের কোনো অধিকার আছে বা আমরা কি কোন রকমের লাভবান হতে পারবো যখন ক্ষতিগ্রস্ত হলেন সাহাবাহিক আল্লাহ তাল আজমাইন ওদের যুদ্ধে তখন মোনা ফেকরা বলেছিলাম ব্যবস্থা নিব আমরা মুসলিমদের ক্ষতি হোক মদিনার ভিতরে থাকলেও তারা আরো বেশি ক্ষতি করার চেষ্টা করতো নাবি শাহ্লাম এবং সাহেব পরামর্শ যখন হলো যে না বাইরে গিয়ে কাফরে মোকাবেলা করা হবে তাই বাইরে গেলেন প্রান্তে গেলেন এবং সেখানে গিয়েও যে ক্ষতিগ্রস্ত হলেন অস্ত্রে ধরলাম না পঞ্চাশ জনকে নিযুক্ত করেছেন না বি ক্যান্লাম রোমাত পাহাড়ের উপর ছোট্ট একটি পাহাড় আছে যা ওহদের এলাকাটি দেখেছেন ওহদ পাহাড়ের সামনে যেতে একটি ছোট্ট পাহাড় ডান আছে যখন ঢুকছেন আপনি ছোট্ট পাহাড় দেখেছেন না ওইটিকে বলা হয়েছে আমির বানানো হয়েছিল যে তোমরা আমরা যারা আছি বাকি সাতশো বা সাতশো কম পঞ্চাশ এখানে হয়ে গেল তিনশো তো মোনাফিক বেরিয়ে চলে গেছে এক হাজার মধ্যে তাহলে সাড়ে ছয়শো আমরা আহ জেহাদ রত থাকবো আমরা হারে আর জিতি তোমরা খবরদার এই জায়গা থেকে নিচে নামবে না যদি আমরা সবাই শহীদ হয়ে যাই তবু তোমরা নামবে না। এত সতর্ক করা হয়েছিল কিন্তু যখন কাফেররা পালাতে শুরু পরাজিত হয়ে অনেক দূর পর্যন্ত পালিয়ে গিয়েছিল। আর সাহাব এখানে আমরা তাড়া করে চলে গেছিলেন দেখেন যে যুদ্ধটা প্রায় শেষ সবাই কাজ করলো আমরা কিছুই করব না এখানে বসেই থাকালাম হাত এইরকম ভাবে বেঁধে কিছুই করতে পারলাম না যেহাদেশ অংশ নিতে পারলাম না ভালো ধারণা আকাঙ্ক্ষা আসা ভালো কিন্তু না আল্লাহ রসুল বলেছেন যেমন শয়তান ভুলিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন ফানাসিয়া ভুলে গেছেন ইচ্ছা করে তিনি ওই ফল খান বা ওই দানা গাছের কাছে যানো তারা আল্লাহ নবির যে এত তাগিদার আদিস ছিল ভুলে গেছেন নেমে পড়লেন আমির নিষেধ করলেন খবরদার দেখো বাকি আছে যেমনই নেমে গেছেন সাহাবাইকে আমরা আমি কিন্তু নামেননি খালিদিন অলি তখন কাফের আবু সুফিয়ান তখনও কাফের অদি আল্লাহ পরে ইসলাম গ্রহণ করেছেন তারা তারা দেখলো যে জায়গায় খালি যে দিক থেকে তারা মানে আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না বারবার আমরা ওই দিক দিয়ে ঢুকতে চেষ্টা করলে আমাদেরকে তীর দিয়ে আঘাত করা হই তখন আমরা পালাতে বাধ্য হইতাম খালি হয়ে গেছে পেছন দিক থেকে হঠাৎ করে দূরে চলে যাওয়ার পরে কাফেরদেরকে বলছে কাফের যোদ্ধাদেরকে ফেরও পেছন দিক থেকে আক্রমণ করো তাড়া করে আসছে সামনের দিক থেকে পাহাড়ের আর দিয়ে যদি আমরা পেছন দিক থেকে অতর্কিত হামলা করি তি এটা বুঝতে পারবেন কোন দিক থেকে হামলা হইলো দিক থেকে হঠাৎ করে আক্রমণ হয়ে গেল অতর্কিত আক্রমণে সাহাবাহিক হতভম কি হইল আমরা তেড়ে যাচ্ছি কাফের দ্বারা দিক থেকে কে মারছে আমাদেরকে পিছন দিক সামলাবেন না সামনের দিক দিলাম ও হদের ঘটনা আপনাদের জানা আছে আর বিস্তারিত পড়ার জন্য রহিকুল মহতুম বা অন্য অন্য যে সিরাতের সহি যেগুলি আহ কিতাব সেগুলি পড়ে নেবেন মনাফেকরা সুযোগ নিল আমাদের কি দেখো আমাদের আল্লাহ পাকড়া করে আমাদের সাথ দিয়েছেন আমরা আল্লাহ কি আল্লাহ কোন কাজের ক্ষেত্রে কোন ব্যাপারে আমাদের কি কোন আছে কোন উন্নতি আছে কোনো লাভ আছে আমাদের কি আল্লাহ আমাদেরকে সাহায্য করছেন আমরা কি সম্মানিত হচ্ছে জিতছি না ক্ষতিগ্রস্ত হচ্ছি আল্লাহ বলেন কুল হে নভি আপনি তাদেরকে জানেন ইননাল আমরা কুল্লাহুল্লাহ তারপর মনাফিকরা যদি বিভ্রান্ত করতে থাকে কিছু দুর্বল ইমানের মানুষ থাকতে পারে যাদেরকে বিভ্রান্ত বিভ্রান্ত করে দিতে পারে তাদের ইমানকে দুর্বল করে পারে মনোবল ভেঙে দিতে পারে আল্লাহ ইন্নাল আমরা কুল্লাহুলিল্লা সমস্ত কাজের কর্মের ভাগ্য নির্ধারণের মালিক একমাত্র আল্লাহ সমস্ত আমরের মালিক আদেশ নিষেধের মালিক উন্নতি অবনতির মালিক আল্লাহ ইন্নাল আমরা কুল্লাহ हारिय देवें जीतने क्षतिग्रस्त हम उपकार आम शिक्षा आज शिक्षागीत नफरमी करा सहरा उमत परमान थे शिक्षा, थे। शिक्षा, थे थे शिक्षा ने आल्लासूल सहबाई कम जरा सब चाहे बड़ो आल्ला াম তারা আর আল্লাহর জাহাদের মাঠে সেখানে একটি কথা তাও সরাসরি অস্বীকার করা নয় এখন এখানে থেকে তো লাভ নেই আল্লাহ নবী সালাম এই জন্য এখানে পাহাড়াতে বলেছেন যে কাপেরা ছিল কাফেরা অনেক দূর চলে গেছে काफे तो पालामें कथारमानी हजर नमज पढ़ते जामत नमज पढ़े पढ़ले हरे पड़े रे फिल्म देखे शुएखेल जो खेले बता मिथ्या कत आजबल शिक्षा निबे क्या ओ लोक जरा आल्लाफरमानी कर इन्ना समस्त কাজের কথার মালিক একমাত্র আল্লাহ আমরা আল্লাহ না আল্লাহাকি মুখরা দুর্বল ইমানের মানুষরা আল্লাহ সম্পর্কে ধারণা রাখে খারাপ ওখানে জান্নিয়া জাহিলি যুগের অনু ইসলামিক ধারণা কাফিরদের ধারণা মুশ্রিকদের ধারণা মুনাফিকদের ধারণা জাহিলি যুগর অনু ইসলামিক ধারণা আল্লাহ সম্পর্কে হচ্ছে সেটি খারাপ ধারণা যা সুরা বলা হয়েছে জান্নৌ খারাপ ধারণা আল্লাহ সম্পর্কে কেউ যদি ভালো ধারণা না রাখে খারাপ ধারণা রাখে তো আল্লাহর কোন ক্ষয়ক্ষতি হবে না দিনের কোনো ক্ষয়ক্ষতি হবে না ক্ষয়ক্ষতি হবে মুসলিম উম্মার মুসলিম জাতি মুসলিম বাইদের এবং তাদেরকে এর অশুভ পরিণাম দেখতে হবে দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ রাজাব আসবে আল্লাহর শাস্তি আসবে উদাহরণস্বরূপ দুয়ার ক্ষেত্রে নেন নবী করিম সাল্লা দুয়ার ক্ষেত্রে বলেছেন দেখো তুমি দোয়া করবে এবং আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবে ওয়ান তোল ইজাবা আল্লাহর কাছে দোয়া করো এবং আল্লাহর কাছে কবুল হওয়ার ধারণা রাখো যে আল্লাহ কবুল করবেন আমি খাই না হারাম জেনে শুনে আমি যথাসাধ্য জামাতে নামাজ পড়ার চেষ্টা করছি আমি কোন রকমের শির্ক নেই শির্কের সংমিশ্রণ নেই শুন্য ছাড়া আমি বিদায়িক কাজ করি না এতগুলি তারপরে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ কেন শুনবেন না আমি আল্লাহকে শোনাবো আল্লাহর কাছে আমি নেবই दुआ करतीम्ब हमारे बेकार समस्या क्या कर्म पा इत्यादि चाकरी नहीं इत्यादि परिवारिक अशांति आल्ला आलमी दुआ कबुल कर विलम्ब कर आल्ला दुआ करबुल खराब कराला बरा मुनाफिकी कल मान कथा आल्ला पक अपन दुआ कबुल करा तो अपनी जाना गईब अदृश्य रही है নবী কে রিমিস বলেছেন যে কোনো বান্ধা যদি শর্ত সাপেক্ষ দোয়া করে শর্ত পূরণ করে দোয়া করে তাহলে আল্লাহ হয় দেবেন আর না হলে তার উপর বড় বড় মুসিবত বিপদ আবার তো দিয়ে ছিল সেগুলিকে আল্লাহ দূরে করে দেবেন এই দোয়া কুবুলের চাইলেন ছেলে আল্লাহ ছেলেমেয়ে না চাইলেন রিজিক আল্লাহ রিজিক দিলেন না চাইলেন এলম বিদ্যা হয়তো আল্লাহ দিলেন না চাইলেন যে আমার ছেলেগুলি বড় বড় জ্ঞানী হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক আল্লাহ না আলেম হোক আল্লাহ দিলেন না কিন্তু আপনার উপর বড় দুর্ঘটনা ছিল পারিবারিক কোন অশান্তি ছিল আল্লাহ ছিল সেই কত রকমের বিপদ আপদ আপনার উপর ছিল সেগুলি আল্লাহ দূর করে দিয়েছেন যা গাইবে অদৃশ্য ছিল সেই অদৃশ্য গাইবকে যদি আল্লাহ খুলে দিতেন তাহলে বুঝতে পারতেন আল্লাহ আল্লাহ তোমার কাজে প্রত্যেকটি কাজে হেকত রয়েছে আমি আমার বান্দার ভালো ধারণার সাথে আছে আমার বান্দা আমার সম্পর্কে যদি ভালো ধারণা রাখে তার এই ভালো ধারণার সাথে আছে ভালো ধারণা আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আমাকে খালি হাত ফেরাবে না দেবে আল্লাহ পাকের নবী সাল্লাম যে দোয়া করতে বলেছেন সেই সময় গুলি লাগাই করি শুক্রবার আজানেকদের মাঝখানে দোয়া করার চেষ্টা করি আমি সফরে দোয়া করার চেষ্টা করি আমি রোজার অবস্থায় দোয়া করার চেষ্টা করি আমি আমার মাতা পিতার কাছে দোয়া নেওয়ার চেষ্টা করি আমি নেক লোক সৎ লোকদেরকে খাওয়াই তাদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করি আমার সাথে যেমন ধারণা রাখে আমার সম্পর্কে যেমন ধারণা রাখে তেমন আমি করে থাকি তার ধারণার সাথে আছে ফাইন জান্নাবি খাই আমার সম্পর্কে ভালো ধারণা যদি রাখে যে আল্লাহ পাক আমাকে অসহায় ছেড়ে আল্লাহ পাক আমাকে এইভাবে হালাক করে না। আল্লাপাকেন আল্লাপাক এইরকম করে রাখবেন না আল্লাহ আল্লাহাকারা জীবন আমাকে এরকম জেলে রেখে দেবেন না যেমন ইউসুব আলাহিস্লামকে আল্লাহ জেলে পাঠিয়েছেন কিন্তু আল্লাহ তার রহমতে বের করেছেন আল্লাহাক রবুল আলমিন সবসময় আমাকে এইরকম করে রেখে দেবেন না যেমন গুনাগার অনেকে হয়েছে আবার তবা করেছে আল্লাহ তাদের তবা কবুল করেছেন আলি আদম করেছেন আল্লাহ কবুল করেছেন এইভাবে আল্লাহ তার সাথে দেখে কত দোয়া করলাম কিছুই পাই না আর কিছু ফলই বুঝতে পারেন আমাদের মতো তুচ্ছ লোকের দোয়া কি আল্লাহ শোনেন খারাপ ধারণা এগুলো আপনাকে কে বলছে যে তুচ্ছ হয়ে থাকে না আপনি সাত হওয়ার চেষ্টা করেন আর সৎ হয়ে যাওয়ার পরে নিজেকে কেন তুচ্ছ মনে করবে যেমন বিদাতিরা নিজেকে এত তুচ্ছ মনে করে জানেন এগুলি পরিভাষা উর্দু ভাষায় আছে আমি একবার বেশ কিছুদিন আগে বলেছিলাম পাকিস্তান ভারত বাংলাদেশে নিজেদেরকে বলে আমরা হ্যাঁ আলিম সাহেব সাহেবের বলেন শুনেছেন কি বুঝেন সাগমানে কুত্তা কুকুর মদিনার কুকুর তারা বলে তাদের বড় বড় পীরদের লাকাবে টাইটেলে থাকে সগে মদিনা ভাগ্যবান আমি মদিনার কুকুর যদি মদিনার কুকুর ও হইত ভাগ্যবান্লা আল্লাপ বলছেন ওয়ালাকাত্রাম না বানী আদম আদম সন্তান তো আমাদেরকে সম্মানিত করেছি ইনসানকে মানুষকে আমি উত্তম কত সুন্দর করে তৈরি করেছে কিন্তু তুমি যদি ইনসান হয়ে থাকো তাহলে তো ভালো কথা সেখানে অবস্থান করবে রাদা না যদি নিজের আল্লাহর এবাদতবন্দিগী থেকে নিচে নেমে যাও সরে যাও যদি তাহলে তোমাকে একেবারে নিচু থেকে নিচু স্তরে নামিয়ে দেবো জাহান্নামে নামিয়ে দেব কবর রাজাবে নামিয়ে দেব দুনিয়াতে ও লাঞ্ছিত করবো কাউদিনা সারা আল্লাহর দুশ্মন তোমাদের উপর খাস ছাত্র ছিলেন তিনি তো আর ইবিনুল কাইম রহমতুল্লাহ বহু কিতাব রয়েছে আরবি ভাষায় যেগুলির অধিকাংশে অনুবাদ হয়েছে উর্দু বাংলায় অনুবাদ হয়েছে এমাম ইবিনুল কাইম রহমতুল্লাহ আলী বলছেন যে এয়াতির তফসি কি বলা হয়েছে বলেছেন ধারণার কথা জন্নুল জাহেলিয়া বলা হয়েছে তার তিনটি তফসির করেছেন আল্লাহ সম্পর্কে ভুল ধারণার তফসির হচ্ছে তিনটি খুব সুন্দর কথা এবং সট কথা पूरो आपनी आयात खुब सहज बुजे जा तीन टूर्क आल्ला जी तत्व रे भेतरे प्रवेश करना जल्द बाह्यिक देखे बुझते क्या हई क्योंकि देखिए देत बुझे स्त्री तला नहीं घटना बर्णना करते आल्ला गृशर मध्य हेकमत आज बाह्य क्या क्योंकि गायबर क्यामत आज क्योंकि करब्लाकाल আল্লাহর আদেশ ছাড়া কোন মানুষ করতে পারে না কোনো করবে বলে আমার ওই বাত্যে নিয়ে এলিম হয়ে গেছে এগুলি হচ্ছে শৈতানের রাস্তা এগুলি হচ্ছে ইবিল রাস্তা গুমরা করেছে খেজের এবং ঘটনা মুসা আল্লাহ আলাইহালামকে আল্লাহরুল আলমিন তিনটি কথা জানিয়ে দিয়ে বলছেন মুসা আলি সাল্লামকে গিয়ে সাথে নিয়ে তুমি এই সম্পর্কে এগুলি দেখাও যাতে উনি বাহ্যিক দেখবেন যেগুলিতে আসলে ইসলামের জাহাজ নয় কিন্তু তোমাকে ভিতরের রহস্য আল্লাহ যে ভিতরে রহস্য রেখেছেন প্রত্যেকটি কাজের সেগুলি তাকে এবং মুসলিম বা তিনি কাজ করা শুরু করবে আর বলবে যে হারাম কাজ করলাম মদ কি আপনাদের না মদের মদে যাই নামাজ ডুবিয়ে যদি পীর নামাজ পড়তে বলে তবু আপনি নামাজ পড়েন হ্যাঁ তবুও নামাজ পড়ে এতরাজ করবেন ভণ্ডামি এগুলোই জানো ইসলামিক কথা এর জন্য আর কোন আল্লাহ পয়দা করেননি আল্লাহ পাকে দেখাবার জন্য কোরআনীকে ঘটনা পয়ন করে দিয়েছেন যে আল্লাপাকে প্রত্যেকটি কাজে হেকত রয়েছে তত্ত্ব রয়েছে রহস্য রয়েছে जारति आपके मान राल्लाके पृथ्वी नहस्योधी देखें एक नतून स्टीमार जहाज दिले दिल तलाद्र बाजिक क्षेत्र खराब लगल मालिकार दिल जो अपर नतून जहाज टाड़ी के হয় গত সপ্তাহে এক ভাই ওমরা গেছে রাস্তা থেকে তার গাড়ি থেকে নামিয়ে দিয়েছ এ সে চিৎকার ঝগড়া শুরু করে দিতে সে মনে হচ্ছে মারামারি করে নেবে যদি আল্লাহ না আমাকে না পৌঁছে দিতো এত চিৎকার চলছে মারামারি শুরু হয়ে যেতে দুই দিক থেকে চিৎকার শুরু হয়ে গেছে আল্লাহ কি আমি পৌঁছে গেছি দুইজন বললাম আস্তে কথা বলেন আপনি আল্লাহ না করে এই যায় আর এই খবর পান আল্লাহ বলবেন না বলবেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এখানে নামিয়ে দিয়েছিল লোক ড্রাইভার আমাকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে আমি চলে এসছি আহ পাইনি বা যেতে পারিনি গাড়ি পাইনি আলহামদুলিল্লাহ বাকিগুলো তো সব গেছে। বলবেন না এই হচ্ছে আল্লাহর পেলেন না যেতে পারলেন না চারটার সময় থেকে সাত বছর আগে সবকিছু ওকে যেতে হবে আমাকে যাবো দেশে কয়েন্স খেয়ে ফেলল সু হান আল্লাহ ওই ডিপ্রেশন হয়ে গেল হাসপাতালে গেল ওই যে চাইল্ড হসপিটাল আছে সেখানে গেলাম ভর্তি করলো বের করতে পারলো যে না এখন এমন জায়গায় চলে বের করা যাবে না ওটা বের হয় পাইখানার সাথে পরিবারকে হাসপাতালে রেখে এলাম ওই যায় বাচ্চা হাসপাতালে ক্যান্সেল করে দিলাম ফ্লাইট সফরই ক্যান্সেল হয়ে গেল করলাম পরে আমার মনটাই পাল্টে গেল যে যাচ্ছে না রিএনট্রি লেগে আছে তখনকার গেলে চলে গেলাম বক্তব্য করে আমি এখন পর্যন্ত যাই না যে আল্লাহর কি হেকমত ছিল এই যে সামনে ছিল আলহামদুলিল্লাহ আমার যাওয়া হলো না দেশে গেলাম এর এটি হচ্ছে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখা আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখা যে আল্লাহটি কাজে হিকমত আছে সেখানে সন্তোষ আল্লাহ যা ঘটেছে আর ঘটেছে ঝগড়া ইত্যাদি কেন এরকম হইলো কেন এরকম করলো না বা কেন আমার সফর হইলো না এটি হচ্ছে মোনাফিকের লক্ষণ এটি হচ্ছে মুশ্রিকদের লক্ষণ এটি হচ্ছে দুর্বল ইমানের মানুষের আচরণ তো এই আয়াতগুলিতে বলা হয়েছে যে ভুল ধারণা আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ধারণা তার একটি হচ্ছে ভ্রান্ত ধারণা হেকমত আল্লাহর কাজে হেকমত কে অস্বীকার করা প্রত্যেকটি কাজে হেকমত আছে ভালো হচ্ছে তাতে দুই হচ্ছে হেকমত কে অস্বীকার করা আল্লাহ সম্পর্কে ভুল ধারণা রাখা আল্লাহ পাক সবকিছুই জানেন বর্তমান এবং তাই তার এলমের ভিত্তিতে তার মহা জ্ঞানের ভিত্তিতে তিনি লিখে রেখেছেন তকদীর भाग्य लिखे रेखे तक अस्वीकार कर लिखे रखे अग्रिम एक, एक ना देशे कल्ला तेनाली मखलुक मत सृष्टिर मत मन कर आल्ला अग्रिम रिजल्ट लिखे रेखे তকদির অস্বীকার করা আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ধারণার সামিল তো জাহিলি যুগের অন ইসলামিক ধারণা আপনাকে আপনার আমল সুন্দর করতে হবে বাকি আপনার আমল প্রমাণ করবে যে আপনার তকদির ভালা আপনার কর্ম প্রমাণ করবে যে আপনার তকদির ভালো দুনিয়ার ক্ষেত্রে মানুষ তকদিরের হজ্জত পেশ করে কর্ম ছেড়ে দেয় কর্মত্যাগী হয় না কিন্তু ধর্মীয় ক্ষেত্রে শয়তান বিভ্রান্ত করে যদি আল্লাহ জান্নাত রাখে ভাগ্যে তাহলে নামাজ পড়লেও জান্নাত পাব আর না পড়লেও জান্নাত পাবো শয়তান শিখায় কিন্তু দুনিয়ার কর্মের ক্ষেত্রে বাংলাদেশ থেকে এসেছেন কেউ এই ধারণা রাখেন না যে তকদিরে যদি রিয়াল থাকে তো বাড়িতে বসে থেকে গ্রামে বসে থেকেও ঘরের ঘরের থেকেও রিয়াল পাবো আচ্ছা এরকম কোন পাগল আধা পাগল বলবে কেউ বলেন না फायज दिए रियल भर्ती पीरभक्त मानुस विदेश आसार्ट कर জীবন যে তো যদি লিখাই থাকে জান্নাত তো কি আমার জান্নাত নিতে পারে আর তো যদি জান্নাম লিখা থাকে তো কেবা জান্নাত দিতে পারে শৈতান শিখাচ্ছে শৈতান শিখাচ্ছে তকদির কীকার করা বা তকদির সম্পর্কে এরকম কথাবার্তা আল্লাহ মুসলিম জাতি মনে হয় সবসময় এরকম পদ দলিত থাকবে মুসলিমদেরকে আল্লাহ কখনো মনে সাহায্যই করবেন না এইরকম ধারণা রাখাও হচ্ছে জাহিলি যুগের ধারণা যা মনে মুশ্রেকরা ধারণা আর তার পৃথিবীতে পারে ভবিষ্যৎবাণী করলেন আল্লাহর কসম করে বলছে এমন একটা দিন আসবে যেই দিন তোমরা এখান থেকে হীরা এমন দেশ পর্যন্ত সফর করবে তোমরা শুধু নয় একা এক মহিলা সফর করবে মা তা আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না এত শান্তি প্রতিষ্ঠা হবে কত আসছে। যখন একা এক মহিলা সফর করবে আল্লাহ বলে ভয় থাকবে একমাত্র আর কোনো ভয় থাকবে না শুনে মোনাভিগরা বল মনে করে যে এগুলি কেমন আদার ব্যবসায়ী আর জাহাজের খবর এগুলি কথা হইল যখন রবি বললেন যে উত আমাকে দুটি সম্পদ দেওয়া হয়েছে অবশ্যই তোমরা দেশের অধেল ধন সম্পদ তোমাদের পায়ে লুটিয়ে পড়বে রোম সাম্রাজ্যের অঢেল সম্পদ তোমাদের পায়ে এসে আর তোমাদের কেউ গরিব থাকবে না শুনে পেটে পাথর বাঁধা মানুষ গরিব মানুষ খেতে পায় না বাড়ি নাই ঘর নাই মমিন্দার তো ইমান রসল উল্লাহ কথার উপর অবশ্যই রয়েছে, কিন্তু মনে আফেকেরা বলে দেখো দেখো আমাদের দ্বারা এইসব কাজ নেওয়ার জন্য বড় বড় কথা শোনাচ্ছে তোমরা যদি মমিন হও তাহলে তাহলে ইমানের সংজ্ঞা জানতে হবে মমিন মা আমরা যে মুসলিম নামাজ পড়ি না মুসলিম রোজা রাখি না মুসলিম হারাম কাজ করতে আছে মুসলিম ফিলিম দেখতে আছে মুসলিম हाँ बेईमानी कर मुस्लिम आल्ला दिन खेदमत करा मानुषर तैरि पार्टी खेदमत लेकर मानुषर तैरिरा संगठन मानुषी दल ने कि आवामलग बनपी येस्तु आल्ला दिन एक बान् पर्यटन पोचे आल्ला दिन पांच नमजार एक, पुण एक मुस्लिम के दावत दीना आल्ला दिन तौहि कथा आल्ला एक कथा एक मुस्लिम के दावदीना সাহায্য করে আল্লাহ তোমাদের সাহায্য করবেন আল্লা দিনের খেদমতে লেগে যাও আল্লাহ পাক তোমাদের আল্লাহ অন্যদি দান করবেন তোমাদেরকে নেতৃত্ব দেবেন तो तीन टीषर भूल धारणा के आल्ला जाहिली धारणा केल्ला द्वित हमदीकार आस्था करते तृत्य हम मुसलिम जति की आल्ला सर्वदाय रखब्छित रखब जयी थे कक्षो ना कक्षण ना বহু ভবিষ্যৎ বাণী আছে এমন একটি যুগ আসবে যে সময় সারা পৃথিবীর বলেছেন বাড়িতে পাকা বাড়িতে কি পৌঁছিবে ইসলাম পৌঁছবে ইসলামের কালেমা লাই ঘরে ঘরে রুমে রুমে ঢুকে যাবে আমার এই মান আছে এই তৈরি করতে আল্লাহ ছাড়া কারোর এবাদত হবে না প্রত্যেকটি ঘরে নামাজ হবে প্রত্যেকটি ঘরে এবাদত বন্দি রোজা হবে সিয়াম হবে হয় মানে ইসলাম কবুল করবে ইজ্জতের সাথে আর না হইলে একটি পথ অবশ্যই নিতে হবে কিন্তু ইসলামের ছায়াতল অবশ্যই আসতে হবে ভবিষ্যৎবাণী আল্লাহ সবসময় এইরকম রাগবেন অবস্থা যা রেখেছেন তিলকাল ইয়ামনু দাবি বেস আল্লাহ ফখরবুল আলমিন এক জাতিকে কখনো থাকেন আবার সেই জাতিকে আবার নামিয়ে দিয়ে থাকেন আবার অন্য জাতিকে আল্লাহ ধরে আপনাদের অবগতির জন্য বলছি আরবি ভাষা ইন্টারন্যাশনাল ভাষা ছিল আমরা আজকাল বাংলা বললেও একটা করে ঢুকায় ইংলিশ কথাই কথায় প্রত্যেকটি বাক্যে বাক্যে হ্যাঁ আমার এই ফেত আছে আমি সিওর কথা বাংলা মানসিক গোলামী আল গাজির বলা হয়েছে মানসিক গোলামী দৈহিক গোলামের সাথে সাথে ইংরেজদের মানসিক গোলামি মুসলিম উম্মা শুরু করেছে আরবি ভাষাই পর্যন্ত ওকে ওকে আরবিতে কথা বলছে সলিম ইউনিভার্সিটি তাদের কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না তাদের কোন বিশ্ববিদ্যালয় ছিল না যখন ওইখানে পড়াশোনার জন্য আসত তখন তাদের জীবনই সেই যুগের ইতিহাস পড়ে দেখুন তখন তারা তাদের ল্যাটিন ভাষায় আরবি হিন্দি ভাষী ঢুকাতে আরবি বলতে গিয়ে আরবি বলছে ওই ইংলিশ পেরিয়ে আসছে ওর দিয়ে এটা গৌরবের বিষয় মনে করে গোলামের জীবনযাপন করছি আমরা এই জাতি ঠিক এক হাজার বছর ধরে তারা রকম ছিল তিলকালাইয়াম নুদাউল হে एम एक जुग आसनारा जब सब ममिन सारा मुस्लिम विश्व सत्यमारे आल्लापर्के आल्लाह तला रसुल्य करना भूल धारनाज माह आल्लासुल्लम टी रही मुछे जाए যে আমরা ক্ষতিগ্রস্ত হইলাম কি যুক্তি আছে এত বিলম্ব তেরো বছর ধরে ইসলামের দাওয়াত হতে থাকলো মক্কায় কিন্তু গোপনে গোপনীয় নমাজ পড়তে কেন বিলম্ব এতে আবার কি যুক্তি আছে এতে আবার কি হেকমত আছে नूर के उड़े देवे এবং আল্লাহ পাকি চানি হাল কা যদিও কাফের বরদাস্ত করতে পারেন এটা কাফের এটা চাই না সে আর চেষ্টা করবে তারা মুছে দেওয়ার কিন্তু পারবে না ওল্লাহ মতিম্ম নরিহি আল্লাহ নিশ্চয়তা দান করেছেন এইরকম ধারণা রাখা যে আল্লাহ ইসলামকে জয়ী করবেন আল্লাহ তো সেই সত্তার নাম যিনি তার রসুল কে প্রেরণ করেছেন বিলহুদা হিদায়ত নিয়ে समस्त समस्त समस्त जय आल्लायी मेहनत करेहनत कर आगे बेड़े जा বলছেন যে আহ্নসু এটি হচ্ছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা এই তিনটি ধারণা ছিল খারাপ ধারণা ভুল ধারণা জানা কবে কারণ এই ধারণা এমন ধারণা যা আল্লাহ সুবাহ সম্পর্কে সমীচীন নয় উচিত নয় আল্লাহ সম্পর্কে ধারণা করবেন আল্লাহ কাজে কোনো যুক্তি समीचीन उचित नये धारणा कर हेकमत हेकमतर अवकूल नल्लाहर हेकमते मुस्लिम लांचित মানুষ সম্পর্কে ভাই দুই মাস পরে তোমার টাকা দিয়ে দেবো দশ হাজার সন্দেহ হইতে পারে কি জানি এর ইমান কেমন হয় না হয় কিন্তু আপনি কি আল্লাহর সম্পর্কে বলছেন আল্লাহ বলছেন আমি আমার রসুলগণের সাহায্য করবে এবং তাদের সাথে যারা ইমান নিয়ে এসেছে তাদের সাহায্য করবে আল্লাহ আল্লাহ নেতৃত্ব তাদেরকে দিবে নেতৃত্ব আজকে জাহিলি যুগের লোকদের সাথে কাছে কেন এই জন্য যে আল্লাহ শর্ত লাগে শেষখানে নীলা ইউসরে কু না একমাত্র আমার ইবাদত করবে আমার সাথে কাউকে শরীর করবে না হাজার হাজার মাজারি চিন্তা করবে আজমি রেগে শেষ দা করবে আর বলবে ভারতে আমার ইসলাম কায়ম করবে কথা স্বপ্ন দিচ্ছেন আল্লাহ পাকের ওয়াদা সত্য কিন্তু আল্লাহ পাক শর্ত লাগিয়েছে শর্ত পুরো করে দিতে হবে ফামান্না আন্নাহুল বাতিল যে ব্যক্তি এই ধারণা রাখলো যে আল্লাহ পাক বাতিলকে জয়ী করে দিবেন। আল্লাল হক সত্যের ওপর হকের ওপর সবচেয়ে বড় ডিগ্রি এই যে ধারণা চিরকাল এরকম থাকবে না আল হক যে হক একবারে মুছে যাবে অথবা অস্বীকার করলো যে যা কিছু হচ্ছে পৃথিবীতে প্রতি বিশ্বাস থাকতে হবে এবং তার উপর সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহুল্ল্লাহাল নবী সাহাশালাম কোন বালা মুসিবত আসলে দুঃখের অবস্থা হলে বলতেন আলহামদুলিল্লাহ আল্লাহুল্লিহাল সর্ব অবস্থায় আল্লাহর সুক্রিয়া আদায় করি আল্লাহর প্রশংসা করি और आरो लिखे रेखे जेमन उदाहरण बोझानद कैंसार रोगी जाए कैंसर गोटा पेटे छड़े गे এক সপ্তাহ বাঁচবে দেখা গেল এক সপ্তাহ হতেই মারা গেল এখন বলেন এই ডাক্তার প্রশংসা করবেন না বলবেন যে ডাক্তার বড়ই খারাপ ডাক্তার বলেছে সাত দিনে মারা যাবে তাই মরে গেল না বললেন না কোনটা বলবেন ডাক্তার প্রশংসা করবেন আমার ভাইটা মরত না আপনি কেন বললেন যে সাত দিনে মরে যাবে সেই জন্যই মরে গেছে বলবে কেউ কোন পাগলও বলবে না আল্লাহ পাক রাবুল্লা আলম বলছেন আব্দুল্লাহ তুমি ষাট বছর তবে পাচক তো নামাজি হবে তুমি ধার্মিক দিনদার হবে তুমি মমিন মুসলিম হবে তোমাকে এতটা রেজেকে এতদিন আল্লাহের প্রশংসা হওয়া উচিত আল্লাহ করবেন না মানে আল্লাহ তুমি এইরকম লিখিয়ে দিছ সেই জন্য এইরকম হইলো কোনটা বলবেন প্রশংসা করবে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কত জানো আল্লাহ তুমি কত মহাগানী তুমি আলিম আর খাবির তুমি যা বলেছো যা লিখেছো তাই হয়েছে একটু ইদিক ওদিক হয়নি এর নাম হচ্ছে তুকদির এতে তুকির প্রতি ইমান আরো বেড়ে যাবে বলবল ইমানের মানুষ মনে করেছে আল্লাহ আল্লাহ করেছে কোনো যুক্তি নাই কোন হেক না কোন রহস্য নাই এমনি মনে হইলো আল্লাহ করিয়ে দিচ্ছে ধারণা মুশ্রিকদের ধারণা আয়াতিমের সুতরাং ওয়াইল রয়েছে দুর্ভোগ রয়েছে বা ওয়াইল নামক জাহান নাম রয়েছে ওই সব কাফেদের জন্য জাহান্নাম না বলছেন লেখক অধিকাংশ মানুষ আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ধারণা রাখে ভালো ধারণা রাখে না সঠিক ধারণা রাখে না ফিমা বিশেষ করে নিজের ক্ষেত্রে কোনো বিপদ আপদে পড়লে মনে করে যে আল্লাহ এত নামাজ পড়ছি এত আল্লাহকে ডাকছি এত দোয়া করছি তারপরে কোন পালামশিব তারপরে কোনো খেতে পাইনা এগুলি অধিকাংশ মানুষের অবস্থা এইরকম গরিবগুলি যেগুলি আমার দেশের বোমাজি গরিব অভাবী সবগুলির অবস্থা দিনও নেই আল্লাহ মহারম করেছে খেতেও বদন না আল্লাহ আল্লাহকে যদি ধরতো অপে পেটে খেতে পাই না নামাজের কথা বলছেন হুজুর আবুজুবিল্লা এরকম কথাবার্তা ছেলে মেয়ে নেম অশান্তিতে আছি অসুখ বিসুখ নিয়ে অশান্তিতে আছি ছেলে মেয়ে মানুষ করতে পারি না নামাজ পড়ার পায় না আবুজুবিল্লা এটা আল্লাহ সম্পর্কে ভুল ধারণা রাখবো আল্লাহ ইসলাম আরফ আল্লাহ তাহলে এতে থেকে মুক্ত একমাত্র ওই ব্যক্তি যারা আল্লাহকে চিনতে পারলো আল্লাহকে চিনতে পারলো আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করতে পারো আল্লাহ প্রত্যেকটি কাজের রহস্য আছে আমি খেতে আছে আল্লাহ বলছেন সুরাই মুলকে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি সম্পর্কে খোঁজ রাখেন না যে আপনার বাড়িতে ছয়টা ছেলে আছে আটটা ছেলে আছে হ্যাঁ মানুষ আছে আপনার বোন আছে বিধবা তালাক প্রাপ্তা তাদেরকে দেখাশোনা করতে খোঁজ রাখেন না আল্লাহ পাক বুল আপনার ইনকাম দুই টাকা আর ছেলে মেয়ে দশটা বিশটা তাদের ভরণ পোষণ আপনাকে নেই আল্লাহুল আল্লাহ আল্লাহ সম্পর্কে আল্লাহ কাছে চেয়ে যেতে হবে আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি জ্ঞান হাসিল করলো আসমাহ আল্লাহর নাম সম্পর্কে জ্ঞান হাসিল করলো আল্লাহর গুন সিফাত সম্পর্কে জ্ঞান হাসিল করলো আল্লাহ রহমান আল্লাহ আল্লাহর নাম রজ্জাক আল্লাহ রাতা আল্লাহ খালিক আল্লাহ মালিক সুতরাং সুতরাং জ্ঞানবান ব্যক্তি এবং যে ব্যক্তি নিজের হিতাকাঙ্ক্ষী নিজের কল্যাণ কামনা করে সেই ব্যক্তি এই সম্পর্কে যেন গুরুত্ব দেয় যত্নবান হয় এবং ज करल्ला है तल्ला আমি ভালো মানুষ কেন জেলে আসলাম আমি ভালো মানুষ এত কষ্ট কেন পাচ্ছি তাহলে আমার কোন অন্যায় আছে ২০ বছর নিজের আত্মসমালোচনা করবে দেখবে আল্লাহর কাছে তবাক বলিয়া তু বেরিয়াস্তাক ফের হু আল্লাহর কাছে মা তলব করবে মার্জনা কামনা করবে মেনে জান নেই বেরবান আল্লাহ সম্পর্কে কোন খারাপ ধারণা ভুল ধারণা যদি হয়ে থাকে তাহলে তা থেকে লারা দেখিবেন আপনি অনেক লোকের ভালো করে যদি খোঁজ নিয়ে দেখেন নামাজ পড়ে হয়তো ধর্মকর্ম করে দিনের কাজ করে তারপরে গভীরে গিয়ে যদি খোঁজ খবর নিয়ে দেখেন তো দেখবেন তকদির সম্পর্কে হয়তো ভুল ধারণা আছে আল্লাহর পক্ষ থেকে যে লিখন আছে ভাগ্য নির্ধারণ আছে সে সম্পর্কে হয়তো তা ভুল ধারণা আছে তকদিরে যখন বালামসিবত আসে তখন হয়তো হাহতাশ করা শুরু করে আক্ষেপ করা শুরু করে বেশি আল্লাহ নিয়ামত দিয়ে দিলে হয়তো পাপি লিপ্ত হয়ে যায় লোক ভালো ছিল নামাজি ছিল যেমন অনেক পয়সা হয়েছে পাপ করা শুরু করেছে লোক ভালো মানুষ ছিল কিন্তু সুখে ছিল তখন খুব ভালো মানুষ ছিল আর যেমন অভাব হয়েছে তখন নামাজ এইরকম বহু মানুষ পাবেন তকদির সম্পর্কে তাদের মধ্যে হয়তো বাড়াবাড়ি রয়েছে এবং অনেক সময় তিরস্কার করে নিজেকে তিরস্কার করে অথবা আল্লাহ রবুল আলমিনে তকদির সম্পর্কে আল্লাহ তিরস্কার করে যে আমার ই কেন হইল এটা কেন হইলো এরকম কেন আল্লাহ করলো তারপর হইলো ইত্যাদি ইত্যাদি মোস্তাক কিছু লোক আছে যাদের অল্প অল্প এলম রয়েছে কিছু লোক আছে বেশি আছে বা কিছু লোক আছে অল্পই ভুল করে থাকে কিছু লোক আছে বেশি ভুল করে থাকে ইমান হেকমতের ইমান আল্লাহ পাকের গুণাবলী নাম সম্পর্কে আমার ইমান কেমন হাল সালেম এবং তোমার মধ্যে ভালো ধারণা রয়েছে আল্লাহ সম্পর্কে না ভুল ধারণা রয়েছে তুমি কি মুক্ত কিনা এইসব ভুল ধারণা থেকে খারাপ ধারণা থেকে আমার ধারণা যে তুমি মুক্তি পাবে না যদি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা থাকে আল্লাহর তুবদির সম্পর্কে ভুল ধারণা থাকে আল্লাহর হেকমতকে যদি অস্বীকার করো যদি মনে করো যেন মুসলিম জাতি এরকমই সারা জীবন অসহায় অবস্থায় থাকবে এরকম ধারণা নিরাশ হয়ে যাও আল্লাহ রহমত থেকে নিরশ হয় এটি কাফের আচরণ আল্লাহ পাক বলছে রিল্লাহ ই কৌমল কাফেরুন কাফের রাই আল্লাহর রহমত থেকে নিরাশ বঞ্চিত মুসলিম কোনদিন আল্লাহর রহম্মদ থেকে নিরাশ হয় না আজকে হয়নি আগামীতে হবে আমার জামানায় যদি আল্লাহ আমাকে না দেখায় আমার ছেলে মেয়েরা দেখবে আমার যুগে যদি নামাজ না পড়তে পারে গিয়ে আমার ছেলে মেয়েরা পড়বে আমার ছেলে মেয়েরা না পড়বে আগামীতে একশো বছরে হবে দুইশো বছরে হবে আল্লাহ পাক দেবেন আমরা যদি আল্লাহর দিনের দিকে ফিরে আসি আমার মুসলিম ভাইরা যদি আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহর দিনের দিকে ফিরে আসে যেমন মক্কাতুল মক্কর আমি আল্লাহর ঘরে কাবাই নামাজ পড়ছি মদিনায় গিয়ে মসজিদ রহমিদে যেমন নামাজ পড়ছি আল্লাহ পাক আমাদেরকেও তৌফিক দেবেন যে মসজিদ আকসাতে কেউ নামাজ পড়তে পারবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাপাকি যুগের আচার আচরণ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন আমিনামালিকুম আহমতুল্লাহ ভাই জিজ্ঞেস করেছেন অন্ধকার ঘরে নামাজ পড়লে নামাজ হবে কে নামাজ হবে ইনশাআল্লাহ নবিস ঘরে নামাজ পড়েছেন যখন আলোর অভাব ছিল তখন তবে নামাজ পড়া খুব ভালো নয় অপছন্দনীয় অন্ধকারের নামাজ পড়লে মনে ওয়াসওয়াসা আসতে পারে বিশেষ করে ওইসব দেশে যে দেশে সাপ বিচ্ছু বেশি বাংলাদেশে ভারতে যে যেকোনো সময় শেষদারের জায়গায় সাপ থাকে এরকম বহু ঘটনা ঘটেছে শুধু অন্ধকারে নামাজ পড়ছেন হতে পারে শেষদার যাচ্ছেন সেই সময় সাপ থাকতে পারে একটা বিচ্ছু থাকতে পারে কষ্টদায় কোনো পোকামাকড় থাকতে পারে আলোতে নামাজ পড়াই এই জন্য ভালো যাতে আপনি বেঁচে থাকেন আল্লাহ কি জানিস না পড়ে কোনো কিছু কামড় না দিয়ে দংশন না করে এই অশ্বাস দিতে পারে আর অশা মুক্ত না হলে নামাজে খুশু খুজু বিনয় হবে না সুতরাং নামাজ একটু আলোতে পড়েন কমপক্ষে জি এটাই ভালো তাহাজ নামাজ একদিন পড়লে একদিন না পড়লে এভাবে তাহাজ নামাজ পড়লে কোনো ক্ষতি কোনো ক্ষতি না তবে উত্তম হচ্ছে তাহযুদ্ নামাজ কন্টিনিউ পড়া আর যেদিন পড়বেন না কম্পকে ক্লান্ত মনে হচ্ছে বেতর পড়ে শুয়ে যান কারণ বেতর অনেক গলামিবই বলেছেন ওয়াজিব না হলো হাদিস মক্কাত অবশ্যই বেতর ছাড়লে গুণাগার হবেন সুতরাং বেতর বড়ই তাগিদ রয়েছেন না সফরেও বেতর ছাড়তেন না সফরে আছেন বেতন ছাড়তেন না যদি তাহযুদ না পড়তে পারেন বেশি রাত হয়েছে আজকে বারোটা একটা হয়ে গেছে তাহাজ বেতরটা পড়ে শুয়ে যান আর যদি দেখা যায় তারপরে আবার উঠে গেলেন ঘুম ভেঙে গেছে আপনি দুই দুই দুই দুই করে আট পড়েন আর বেতর শেষে পড়বেন না এক রাতে দুই বেতন নেই নবিস এক রাত্রে দুইবার বেতন নেই এই ভুল করবেন না কেউ জি मारेफतर शयान क्रांत करती के असंख्य मानुष गुमराहता दिए बी एलिमर धारणा इसके एरिया पाकिस्तान বাতেনি ফিরকা আছে জর্ডনে বাতেনি ফিরকা আছে যে ফিরকাগুলির নাম এরা আছে বাতিনি ফিরকা যেগুলো ইসমাইলি ভারতের বোম্বাই আছে আগাখানি বোহরা তারপরে দুরুজ নীল বাতেনি ফিরকা ওরা বলে কোরআনের একটা বাহ্যিক অর্থ আছে একটা আভ্যন্তরী অর্থ আছে এই বাতেনি মতবাদটি ওই ওদের থেকে শিয়া এই বাতেনি ফিরকা থেকে নিয়ে এরা বেরুলিবি রাজ নিয়েছে তাসাউ ফলারা সুফিবাদ বেরুলিবি দেবানী ভাইদের মধ্যে ওই যে তাসাউ ঢুকেছে আর ওখানে গিয়ে পদস্ফলন ঘটেছে যে বিভ্রান্তির শিকার হয়েছে আল্লাহ সবাইকে বুঝার এবং হেদায়ত হওয়ার তফি যেন দান করেন আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সতর্ক করা আল্লাহ রাস্তা আল্লাহ রাস্তা হচ্ছে ফরজ কাজ করেন অজীব করেন সন্ন্যত করেন মুস্তাহাব করেন বেশি বেশি নফল কাজ করেন আচ্ছা হারাম থেকে বাঁচান নাজাইজ থেকে বাঁচান মকরু অপছন্দনীয় কাজ থেকে বাঁচেন আর একেবারে সুন্দর কাজ থেকে বাঁচেন দেখলেন শুনলেন না जब कर गुमराहलम के, के दूभागे भाग कर सरयारेफातेमाम आबानी प्रमाण करेंरीयत दो आर कि साफी मालिक अहमद পরবর্তীকালে এই বিধাতের বিধাতি করা হয়েছে এরপরে আলোচনা হবে এছাড়াও অতিরিক্ত আরো যদি শুনতে চান ইনশাল থামেন এত ঘন ঘন শুনলে পরে বিরক্তি হয়ে যাবে সেই জন্য এখন থাক দুই মাস থাক রমজান পরে আবার শুরু করবো রমজান পরে আরো যে সুফিবাদের যেগুলি শিরকি কুফরি কথা আছে হোসেন মানুষুর হাল্লা আকিদা ইবিনা আরবির আকিদা বাইজামি আকিদে তারপরে আপনার সবগুলি আল্লাহ আলহামদুলিল্লাহ থেকে আল্লাহ কিন্তু এসব লোকগুলি আমাদের শীর্ষস্থানে বলি শামস্তাব আর রুমি মলানা রুমি আর আপনার বাইজিদ বোস্তামি সব আল্লাহর বলি আর এরা এমন কুপুরি কুপুরি কথাবার্তা লিখে গেছে বলে গেছে তাদের কিতাবের মধ্যে তো এই बस्ती बाड़ी घर बनाते जोदिन जाना जैसे कबर आज घर बाड़ी मस्जिद कि गुरु छागल कि बनते कबरस्थान कबरस्थान मतलब আহ যেমন কবরস্থানের মানসম্মান বহাল রাখতে হয় সেভাবে রাখবে পেশাবা কিছুই করা যায় অনেকে কবরস্থানে ঘর বানাইছে না হচ্ছে তোমরা বসিও না বিশাল না এরকম করা যাবে না তবে যদি আহ যদি মসজিদে হয় মসজিদ আগের ছিল আর মসজিদের মধ্যে কবর দেওয়া গেছে তাহলে কবরটা না মসজিদ এখন ঠিক আছে মসজিদ হচ্ছে আসল সুতরাং ওখান থেকে কবর উঠিয়ে কবর স্থানে করে দিবে যে হাড়হাটি আছে আর হাড়াহাটি সাধারণত থাকে 30 থেকে তেত্রিশ বছর তারপরে হাড়হাটি থাকে না এটাই আমার জানা যারা বেশি জানে তারা আরো বলতে পারবেন আর ইয়ের মধ্যে কবর মধ্যে না জেনেশনে করা যাবে না জেনেশনে করা যাবে তবে যদি জানা না থাকে প্রত্যেক জায়গায় হয়তো কবর আছে কিন্তু কি জানা নেসালামের জামান লোকের কোথায় কবর আছে কেমন করে বলতে পারবেন তাই না দু হাজার চার হাজার বছর আগের লোকে কবর আছে কোথায় করি জানা আছে কিছু জানা নেই সুতরাং যেখানে জানা নাই সেখানে অসুবিধা নেই কিন্তু জানা সত্ত্বেও কবর বাড়ি ঘর তৈরি করা যাবে না মসজিদ তৈরি করা যাবে না মসজিদ তৈরি করলে নামাজ হবে না